السلام عليكم ورحمة الله وبركاته ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الأمين أما بعد وأن ابن عمر رضي الله تعالى أنهما أن رسول الله صلى الله عليه وسلم إذا كعد للتشهد وضع يده اليمنى على ركبته الإسرى وَالْيُبْنَ على الْيُبْنَ وَعَقَدَ ثَلَاثٌ وَخَمْسِينَ وَأَشَارَ بِإِسْبَعِهِ السَّبَّابَ رَوَهُ مُسْلِمَ في سترى بانگلار داربائي درس حدث رونستان اپنا جنة ایک چمتر و پوهر پیديو دست شکشو تا اشاکوری اپنا را اے درس حدث نیومی تو دیکھ چن ابن شنو جای جیبون گارار شجو گرهن সালাদ আদায়ের পদ্ধতি কি ছিল এ ব্যাপারে আমরা দীর্ঘ আলোচনা এর আগে করেছি বাকি অংশ আজ এবং পরবর্তী পর্বগুলিতে আমরা পূর্ণ করব। এর আগের পর্বে আমরা আলোচনা করেছিলাম তশাহদ তথা বৈঠক করার সময় হাত দুইটি কিভাবে রাখবে বাম হাত বাম উরু বা বাম হাঁটুর উপরে রেখে দোয়া পড়বে আর তাই তো পড়বে সেক্ষেত্রে ডান হাতের রাখার নিয়ম বলেছিলাম আব্দুল্লাহিন ওমা রাজাল্লাহ তালু থেকে বর্ণিত আল্লাহনবী যখন তখন তার করার জন্যে বসতেন তার বাম হাটটি বাম হাঁটুর উপরে রাখতেন আর ডান হাঁটতি ডান হাঁটুর উপরে রাখতেন আর তীরপান্ন করে হাতটাকে বেঁধে নিতেন গিরো করে নিতেন অর্থাৎ এই ছোটো এই তিনটি আঙুলিভাবে বেঁধে আর এই শাহাদাত আঙুলি বা সাববাবা যেটা বলা হয়েছে আর সাব্বাওয়ার কারণ বলছিলাম যে দিয়ে জাহিলাতের যুগে মানুষ ঝগড়া করার সময় গাড়ি দেওয়ার সময় আঙুলটি নড়াতো এখনও অনেক মানুষকে দেখা যায় ঝগড়া বা গাড়ি দেওয়ার সময় আঙ্গুলটি নড়িয়ে থাকে তাই এইভাবে তাহলে এটা হয়ে গেল পাঁচ আরবিতে এটাকে পাঁচের মত হয়ে যায় আর এই তিন পাঁচ তিন ত্রিপান্ন আর কি করতেন তিনি শাহাদাত বা সাব্বা বা আঙুল দিয়ে ইশারা করতেন এইভাবে নড়াতেন এ হাজি মুসলিম রহমাতুল্লাহ আলাই বর্ণনা করেছেন অফিরেও এতিল্লাহ মুসলিমের অন্য বর্ণায় রয়েছে আল্লাহ সব আঙুলগুলিকে বন্ধ করে নিয়ে এইভাবে বা এইভাবে আঙুলি দিয়ে তিনি ইশারা করেছেন তাই আঙুলগুলি বন্ধ থাকবে আর আর আঙ্গুলটি দিয়ে ইশারা করবে এই হলো দ্বিতীয় পদ্ধতি তৃতীয় পদ্ধতি আমরা বলছিলাম যেটা অন্য হারিস দ্বারা সাব্যস্ত হয়েছে যে হালকা করে নিবে অর্থাৎ এই বুদ্ধা আঙুলিটি মধ্যম আঙুলের উপরে রেখে এইভাবে একটা গোলাকার বানায় নিবে আর এই আঙ্গুলটি নিয়ে এইভাবে রাখবে এক্ষেত্রে এই আঙ্গুল দোয়া করার দিকে সারা করবেন এটা কি একবার করবেন না করতেই থাকবেন প্রথম থেকে শেষ পর্যন্ত নাকি একাধিকবার করবেন এ ব্যাপারে হাদিসের আলোকে মহাদিসেরাম ফোকাহ রাম মত প্রকাশ করেছেন এক্ষেত্রে মনে রাখতে হবে যে কোথায় করবে এবং কিভাবে করবে एक हलो आपनर क्यों क्यों जो असाद्ला तक नामिस क्षेत्र जगह पुरो बैठक करते गए करते गए पड़ते गए एक जगह हाट्ट उठिए दे आंगुल क्यों क्यों जो दुआ आ এগারো জায়গাতে আঙুল নড়াবে আবার কেউ বলেছেন যে আল্লাহ নবী আসাতাম থেকে যে ওয়াইলুব নজর হালিশ বর্ণা করেছেন সৈহাদিস সেখানে আছে কি যে আন্নাহ রাফা ইসবাহু আল্লাহ নবী তার আঙুল উঠিয়েছেন ফারুহু আমি দেখেছি ইউহার রেকুহা ইয়াদহা তিনি তার দ্বারা দোয়া করে নড়াচ্ছিলেন কেউ বলছে এই হারিস দ্বারা পুরো সময়টা শুরু থেকে শেষ পর্যন্ত নড়াতেই থাকবে আর এই নড়ানিটা সম্পর্কে বলা হয়েছে যে শয়তানের জন্য বলমের চাই কঠিন এই যখন হাত নড়া হয় তাই আমরা যদি শেষদার জায়গায় আমাদের দৃষ্টি থাকবে আর এই আঙুল নড়ানো হবে এর মধ্যে চোখের পলক মারা হবে এর মাধ্যমে কিন্তু শৈতানের অশা থেকেও বাঁচা যায় এ কথা আমাদেরকে মনে রাখতে হবে এরপরে ج الحديث التي أمدتها فيها سيكون عبد الله بن مسعود نضي الله تعالى عنه قال إلتفت إلينا رسول الله صلى الله عليه وسلم فقال إذا صلى حدكم فليقل التحية لله والصلاوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدًا عبده ورسوله ثم يتخير من الدعا وعجبه إليه فيدعو واتفق عليه والله فضل البخاري عبد الله بن مسجد رجل الله تعالى تقول لهم تقول لهم إنه إلينا رسول الله صلى الله عليه وسلم الله رسول صلى الله عليه وسلم عمدت ديكي غوري بسل عمدت ديكي ديكي ديكي ديكيب كري إرپوري بولن فقال تالي بودادا تشيه جه صلاة عدى كريه سلام في رأي دي الله النبي عليه الصلاة والسلام صحبه ديكي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 এরপরে পছন্দ মতো দোয়া সে নির্বাচন করে নিয়ে সেই দোয়া করতে থাকবে তাহলে প্রথমে তাকে আত্মাইহাত পড়তেই হবে এরপরে তার চয়েস মতো পছন্দ মতো দোয়া আরও যে আছে আদি বর্ণিত দোয়া করতে পারবে এক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে শেষ বৈঠকে এবং শেষদারতো অবস্থায় যে সমস্ত দোয়া এসেছে এ ছাড়াও আপনার পছন্দ মতো দোয়া আপনি শেষ এবং শেষ করতে পারবেন যেটা হারিস দ্বারা প্রমাণিত এই হারিসটি ইমাম বুখারী এবং মুসলিম বর্ণা করেছেন তাসাহুদ তশাহুদ ফরজ হয়ে যাওয়ার আগে আমরা বলতাম কি বলতাম আসসালাম আল্লাহ আসসালাম আলহ জিবরিলাম আলা মিকাইল এইভাবে আমরা বলতাম আল্লাহ নবী আলিসালাম বললেন তোমরা এগুলি বলো না বরং এটা তখন আল্লাহ নবী শিখিয়ে দিলেন তাহলে এখানে বুঝা গেল যে আত্মা পড়াটা ফরজ কারণ এখানে বলছে সাহাবি কাবোলা আলাই না ফরজ হয়ে যাওয়ার আগে তাসাহত এক্ষেত্রে ফরজ বা রুকুন তাশাহদ নিঃসন্দেহ মনে রাখতে হবে তবে দ্বিতীয় তাসাহত शाह जी दिए साल सेल्ला बाबा शिक्षक बड़ छोट के शिकाते थी धीरे धीरे शिकार ज्ञान प्रसार ज्ञान प्रचार प्रसार हो दूर हो आज जो समस्या मूल তাহলে অজ্ঞতা মূর্খতা আজ চোখ থাকে আমরা অন্ধ আজকে আমরা আল্লাহর পরিচয় জানি না রাসুলের পরিচয় জানি না এই জন্য একে শিক্ষার ব্যবস্থাটা আমাদের রাখতে হবে বিশেষ করে খাই আল্লাহ যে কোরআন নিজে শিখে এবং অন্যকে শিখায় সে সবচেয়ে উত্তম ব্যক্তি এই উত্তম ব্যক্তি হওয়ার জন্যে আপনার একটু সময় দেওয়া উচিত না আপনি একজন মুসলিম হিসেবে আপনার কিছু সময় দিন শিক্ষার জন্যে দেওয়া উচিত কি বলেন আপনারা পৃষ্ঠ বাংলার সম্মহিত দর্শক suddhi আপনাদেরকে মনে রাখতে হবে আমরা didikshar jonne ekta shomoy niyog korbo ebong ei shomoye amra nije ebong onno ke shikaber jonne amra chesta pabo etai thakbe amader apnader kache aqul abedon wali muslimin ali bin abbas radiyallahu ta'ala anhu qal kana rasulullah sallallahu alaihi wasallam yu'allimun at-tashahhud attahiyatul mubarakatus salawatut tayyibah ila akhirih মুসলিম শরীফে ইবিন আব্বাস থেকে বর্ণিত হয়েছে তিনি বলেন শব্দ মোবারক শব্দটা একটু বেশি আছে অর্থাৎ আত্মাহি তব্দ বেশি পরিষিদ্ধ যেটা আমরা ইতিমধ্যে আত্মিয়াত যেটা আব্দুল্লাহদের বর্ণনা আর আব্দুল্লাহ আব্বাস থেকে একটু শব্দটা ভিন্ন আল মোবারকাত ছিল তাহলে আত্মা হিয়াত একটু পার্থক্য এটাও পড়তে পারেন ওটাও পড়তে পারেন এছাড়া আরো শব্দ হাদিসে এসেছে আত্মাহিয়াতোর ব্যাপারে সেটা হয়তো সেই শব্দ অনুযায়ী পড়লে কোনো সমস্যা হবে না আমাদের ছোট্ট একটা বিরতি নিতে হচ্ছে বিরতির পরে আবারও ফিরে আসব সে পর্যন্ত আমাদের সাথে আপনারা থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম আদাব ও বরকত সুপ্রিয় দর্শক শ্রোতা ছোট একটা বিরতির পরে আবার আপনাদের কাছে ফিরে আসলাম দআর সাহিসের বাকি অংশ পূর্ণ করার জন্য আমাদের পিস্টি বাংলার দআর সাহিস নিয়মিত আপনারা শুনছেন এটা আপনাদের কাছ থেকে আমাদের কাম্য এটা আমরা আশা করি আপনাদের কাছ থেকে কাশুন বলছিলাম বিরতির পূর্বে যে আল্লাহর নবী আঃ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া তাহলে আপনি আর আমি যত সমস্যার মূল তা হল অজ্ঞতা মূর্খতা আজ চোখ আমরা অন্ধ আজকে আমরা আল্লাহর পরিচয় জানি না রাসুলের পরিচয় জানিনা এই জন্য একে অপরে শিক্ষার ব্যবস্থাটা আমাদের রাখতে হবে বিশেষ করে আপনারা পৃথিবী বাংলার সম্মানিত দর্শক শুদ্ধি আপনাদেরকে মনে রাখতে হবে আমরা দিন শিক্ষার জন্য একটা সময় নিয়োগ করব এবং এই সময়ে আমরা নিজে এবং অন্যকে শিখাবের জন্যে আমরা চেষ্টা পাবো এটাই থাকবে আমাদের আপনাদের কাছে আব্বাস থেকে বর্ণিত হয়েছে তিনি বলেন আমাদেরকে তাসাহুদ শিখিয়ে দিতেন সুবাহ আল্লাহ নবী আমাদেরকে তাসাহুদের দোয়া শিখিয়ে দিতেন কি বলতে আত্তাহিয়াতুল মুবারাকাতুস সালাওয়াতুত ত্বয়াইবাতুল এখানে শব্দ মুবারাকাত শব্দটি একটু বেশি আছে অর্থাৎ আত্তাহিয়াত শব্দটি বেশি পরিচিত যেটা আমরা ইতিমধ্যে আত্তাহিয়াতুলিল্লাহি ওয়াস সালাওয়াতু যেটা আব্দুল্লাহ ইবনে মাসউদের বলা আর আব্দুল্লাহ ইবনে থেকে একটু শব্দটি ভিন্ন আল মুবারাকাতু তাহলে আত্তাহিয়াতুল মুবারাকাতুস সালাওয়াতু ওয়াত ত্বয়াইবাতুল ছিল আত্তাহিয়াতুলিল্লাহ ওয়াস সালাওয়াতুত ত্বয়াইবাত শব্দের একটু পার্থক্য এটাও পড়তে পারেন ওটাও পড়তে পারেন এছাড়া আরো শব্দ হাদিসে এসেছে সেই শব্দ অনুযায়ী রব্বে তার সালাতে নামাজে শুনলেন কিন্তু লোকটি আল্লাহর প্রশংসা করলেন না ওই লোকটি নবীর প্রতি দুরুদ পাঠ করলেন না আল্লাহ নবী আসাল্লাম বলে আজ এলা এই লোকটা তাড়াতাড়ি করতেছে তাড়াহোড়া করতেছে আরে দোয়া করছে আল্লাহ রব আলিনের কাছে সেখানে আল্লাহর প্রশংসা নাই আল্লাহর কোনোদপাট করে নাই এই লোকটা তাড়াহোড়া করতেছে এরপর আল্লাহর নবীম দেখলেন তাই না এ লোকটাকে ডাকলেন আসো ফাঁকা এরপরে তিনি সুন্দর করে লোকটিকে শিখিয়ে দিলেন কি শিখালেন্লাহমা বেতাহিদ রিহি যখন কেউ সালাদ তখন দু যখন বলবে তখন প্রথমে আল্লাহর প্রশংসা করবে দুরুদ পাঠ করবে অর্থাৎ প্রথমে আত্মা তো পড়বে এরপরে দুধ পড়বে আল্লাহ আলমদ ওয়াল আলী মহাম্মদ কামাউ রাহিম এই দুরুশ্বরী পাঠ করবে राहद और हरिस्मदात अबू दाउद तिरमीजी नासनादान हमाम तिरमीजी ابن حبان ابن حاكم سحيو بلتن تولي يا حديث دارا عم رجل تابو ظلام اعطيه تبور بو ارشان الدولة تبور بو ابن وان ابو مسعود رضي الله تعالى قال قال بشير ابن سعد يا رسول الله امارنا الله أن نصلي عليك فكيف نصلي عليك فسقط ثم قال ابو مسعود الانصري رضي الله تعالى عنه باورنا قرن تنبولن بشير ابن سعد رضي الله تعالى عنه حق আল্লাহ নবীর কাছে এসে বললেন এবং ফেস্তরা প্রতি দুরুৎ পাঠ করে অর্থাৎ আল্লাহ রাহমত বাসন করেন ফেস্তরা তার জন্যে প্রশংসা করেন फेरस्तरा दुआदी सालाम आल्ला जी दुरुद पाठ करते हैं दुरुद पाठ करब कु बर्ण आज सालाम शिखे दूर की भावरा আপনার প্রতি পাঠ করবো কারণ আত্মাইহাতের মধ্যে সালাম আছে পাঠ করবো কারণ আল্লাহ আমাদের কাছে আল্লাহ রাসুসাল্লাম চুপ হয়ে গেলেন কারণ তার জানা ছিল না কি বলে এই দুরুৎ পাঠ করতে হবে আল্লাহর পক্ষ থেকে তার কাছে ওয়াহি চলে আসলো আল্লাহ নবী আহসলাতাম ইলহামের মাধ্যমে ওয়াহি জানলেন এবং আল্লাহর মাধ্যমে ইলহাম করা শব্দগুলি এবার বললেন কুলু তোমরা বলবে আল্লাহ আলামিমিদি সালাম কামা উল্লিম তুম আর সালাম তো তোমরা শিখে ফেলেছ সরাসরি সাহাবি জিজ্ঞেস করলেন বসির উবসাদ আর তার উত্তরে তিনি দুরুদ ইব্রাহিম আমাদেরকে শিখিয়ে দিলেন আর এটাই হল সবচেয়ে উত্তম দুরুদ আল্লাহ নবী আলি সালাতামের সালাতের মধ্যে এই দুরুদটা আবার শব্দ ভিন্ন এসেছে অন্য বর্ণায় আল্লাহ মসাল্লা আলম মহম্মদ ওয়ালা আলী মোহাম্মদ কামা সাল্লাহ ইব্রাহিম্রাহিম হামিদুল মজিদ আল্লাহ মুহাম্মাল আলী মোহাম্মদ কামারাকালা ইব্রাহিম ওয়ালা আল ইব্রাহিম হামিদুল মজিদ এইভাবে শব্দ এসেছে এখানে যেটা আমরা পড়লাম আল্লাহ মসাল্লা আলম মহম্মদ ওয়ালা আলি ওবা আরিক আলা যেতে পারে। আর সালাম তো মধ্যে রয়েছে আল্লাহ শিখে ফেলেছ তাহলে রাসুল্লাহলামের প্রতি আয়াত নাজিল হল দুরুদ কিভাবে পাঠ করতে হবে সাহাবি জিজ্ঞেস করলেন আল্লাহ নবী আলি সালাম ওহির মাধ্যমে জেনে তার শব্দগুলো আমাদেরকে শিখিয়ে দিলেন এই শব্দগুলিকে আমাদের জন্য যথেষ্ট না আল্লাহর নবী আলী সালাতাম আল্লাহর মাধ্যমে যে দূর পাঠ করলে আল্লাহ খুশি হবেন রসুলের প্রতি আদাত এর জন্য স্বাব হবে বরং আল্লাহর নবী আলিসালাম বলেছেন মানসাল্লাহ আলাই আমার রাতন যে ব্যক্তি আমি নবীর উপরে একবার দুরুৎ পাঠ করবে অনলি ওয়ান একবার সাল্লাহ আলাইহি বিহা আশার আমার রাত আল্লাহ রবাহ আলমিন ওই ব্যক্তির উপরে মহানব্বালী স্বয়ং পাওয়ার বারা করেন আমাদেরকে মনে রাখতে হবে যেটা একটা ইবাদাত আল্লাহকে খুশি করার জন্য রাসুল্লাহাম যেভাবে শিখিয়েছেন সাহবাক রাম যেভাবে দূরত পাঠ করেছেন সেভাবে আমরা দূরত পাঠ করব। নিজেরা কোনো সিস্টাম বানিয়ে আমরা কিন্তু রাসুল্লামের সুন্নতের মধ্যে কিছু বাড়িয়ে দেওয়া বা কমাই দেওয়া আমাদের অধিকার নেই কিভাবে আমরা দুরুদ পাঠ করব রাহ মুসলিমা ইদানা মুসলিম শরীফে হাজার হয়েছে একটু অতিরিক্ত শব্দ সহবর্ণা করেছে সেখানে আছে আর তখন আল্লাহনী এই দুরুদের ইব্রাহিমের শব্দগুলি তিনি শিখে দিলেন মোহানবুল আলমিনের কাছ থেকে ওয়াহির মাধ্যমে কারণ তিনি ছাড়া কোনো কথা বলতেন না অমায়ন্ত আল্লাহ রবি নিষেধ করতেন এই জন্যে ওয়াহির মাধ্যমে যে শিক্ষা সেটাই তো হলো বিশুদ্ধ এবং সঠিক এবং সেটার মাধ্যমেই আমরা আল্লাহ রব্লা আলমিনকে পেতে পারি সেটা আমাদেরকে খেয়াল রাখতে হবে বন্ধুগণ এরপরে যাহাদিসটি বলেন যখন তোমরা তশাহুদ করবে তখন চারটা জিনিস থেকে আল্লাহ কাছে পানা চাইবে আল্লাহ আজাদাম আল্লাহ জাহান্নাম আজাব থেকে তোমার কাছে পানা চাই আজাবিল কবর কবরের আজাব থেকে পানা চাই অমিন जीवन मरण फेतना थोमारश्रय चमिन फेतना ते मसिहिदाजाल मसीहीद्जाले फेतना थे तुम्हारे क्षमा चाहे बंधुगण ये चार्टे जिन फेतना थे अनिष्ट आल्ला पाना चावा इटा क्यों क्यों अजीब आल्ला नबी आल सलाम ये दुआ शिखाले आत्ताहिया दुरुज शरीफ एर पर चार्टे जिनि पान्हा चाहिए মুসলিম বর্ণনা করেছে বিদায়ের আগে আপনাদের জন্য দোয়া করি মোহানবুল আলমিন আমাদের দাসা হাজি থেকে উপকৃত হওয়ার তোফিক দান করুন আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহ